রিনসুল আজমাইন আমি উপস্থিতি আল্লা সুবাহ আমাদেরকে উৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছেন পবিত্র করেছেন আমি মানুষকে উৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছি এই উৎকৃষ্ট আকৃতির একজন মানুষ ঠিক তখনই প্রকৃত মর্যাদা ও সম্মানের অধিকারী হবে যখন সে আল্লাহ সুবাহানহাতার অনুগত বান্দা হিসেবে জীবন জীবনযাপন করবে জীবনের সর্বক্ষেত্রে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তোমাদের মধ্যে সুন্দরতম চরিত্রের অধিকারী সুনানে মিজিতে আবু হুরের রাদি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বললেন আল্লাহিৎ চরিত্র সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে রসুল ইরশাদ করেছেন জান্নাতের শেষ সীমায় একটি ঘরের জামিন হচ্ছি যে সত্যবাদী হওয়া সত্ত্বেও কলহ বর্জন করে সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জামিন হচ্ছি যে সারটা ছলেও মিথ্যা বলা বর্জন করে আর সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় একটি হচ্ছি যার চরিত্র তার উত্তম চরিত্রের কারণে দিনে রোজাদার রাতে কেয়ামকারীর মর্যাদা লাভ করে হেপ্রিয় মুমিন ভাই ও বোনেরা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 আর আল্লাহানা অশ্লীল ও ইতর ব্যক্তিকে অপছন্দ করেন প্রিয় ভাই বোনেরা আমরা যেন কোরআন হাদিসে বর্ণিত উত্তম গুণাবলীর মাধ্যমে সৎ চরিত্রবান হতে পারি এবং যাবতীয় মন্দ স্বভাব চরিত্র থেকে বেঁচে থাকতে পারি এরই লক্ষ্যে আপনাদের প্রিয় এই চ্যানেল হুম্মা নেটওয়ার্কে ধারাবাহিকা আমরা আমাদের আখলা সুন্দর করি সব ধরনের মন্দ স্বভাব ও অশ্লীলতাকে পরিত্যাগ করি উত্তম গুণে গুণান্বিত হওয়ার মাধ্যমে নিজেদের সুশোভিত করি আর আল্লাহ সুহান হুয়া তালার কাছে বেশি বেশি করেই দোয়া করি আল্লাহ হুম্মা أحسن تخلقي فأحسن خلقي يا الله اپنى تو أمار عقلتك شندر كوري جان وطيب أمار جوردتو شندر كوري دين آمين يا رب العالمين